আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সাম আলোচনা আপনারা নিশ্চয়ই জানেন যে সামষ্টিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমরা বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি আলোচকগণ তার খুঁটিনুটির দিকগুলি তুলে ধরেন যাতে আমরা যারা দর্শক রয়েছি আমরা যারা শ্রোতা রয়েছি তার জন্য এই নির্ধারিত বিষয়টি ভালো করে বুঝতে পারে হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন দেখা বেয়ের খাত আটটি বললাম এটা আমরা তো মাত্র পাঁচটি ছয়টি নিয়ে যাচ্ছি সামনে সেগুলি ক্রমান্বয়ে আসছি না কেন আসতেছি কিন্তু তার সাথে জানতে হবে যে আমরা এই প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য বিষয়ও উল্লেখ করতেছি যাতে এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহের দোম্রোঝাল না থাকে শুধুও দর্শক বিন্দু যথারী আজকে আমরা এই জাকাত বের খাতসমূহের বাকি খাতগুলির বিশ্লেষণ নিয়ে আমরা স্টুডিওতে এসেছি এই পর্বে আলোচনায় যে সমস্ত আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই প্রথমে আমার ডান্তিকে উপকৃষ্ট বিশিষ্ট আলেমদিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমার আমার প্রতিদিনের মতো আপনাদের সাথে রয়েছি আপনাদের ভাই খুদে অকিনোসেন যে কথা আমরা আলোচনা করেছিলাম যেপালন করতে গিয়ে তিনি ঋণী হয়েছেন যদিও ইসলাম ঋণ ঘৃণা করেছে ঋণের দায়বাড় থেকে মুক্ত হওয়ার প্রতি উৎসাহিত দিয়েছে কিন্তু পারেন নাই এক ভাই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অথবা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তিনি কোথাও গিয়ে তার সম্পত্তি আছে কিন্তু দেখা গেল যে কোথাও গিয়ে তিনি এমন অসহায় অবস্থায় পড়েছেন তাকে ঋণ করতে হয়েছে এটাও হতে পারে আর তৃতীয়ত হতে পারে যে তিনি আসলে এই সমাজ পরিচালক কিন্তু তিনি কি করেছেন সমাজের দায়বদ্ধ একটি সমস্যাকে সমাধানের জন্য ঋণের জিম্মা নিয়েছেন তিনিও কি করতে পারেন জাকাতের ফান্ড থেকে এটা দিতে পারেন কি বলেন স্যার এক সময় ছিল মুসলমানদের সমাজ অন্যান্য সমাজে যে সমাজের একজন বিজ্ঞ ব্যক্তি সমাজপতি সম্পদশালী ব্যক্তি কেউ অসহায় পড়েছে কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে দু লাখ লাখ ঋণ আছে তবে যে ঋণ আমরা ঋণ বলি কিন্তু ওটা আসলে বিনিয়োগ বাণিজ্যিক ভাবে যেটা বড় বড় শিল্পভতি ব্যবসায়ীরা নেন এটা কিন্তু ঋণের নামে এটা চালিয়ে দেওয়া যাবে না রকম ব্যক্তি হবে জাকাত এখানে একটা মানে প্রসঙ্গ আসলো একটা বিষয় যে ঋণগ্রস্ত যে তাকেই দিতে হবে এটা নয় অসহায় ঋণগ্রস্ত সে ব্যবসা করছে তার ব্যবসায় কাজে কিছু ঋণ আছে দুই দিন পরে তার ব্যবসা থেকে তার ঋণটা পরিশোধ করতে পারবে কিন্তু এমন ব্যক্তি তার দ্বারা ঋণ পরিশোধ করা সম্ভব এমন ঋণগ্রস্ত হিসাবে বাস্তবতা কিন্তু উল্টা ধোঁয়া তুলে আমরা ক্ষেত্র আছে জাকাত নষ্ট ভাবে ব্যয় হয় তার মধ্যে অন্যতম একটা প্রসঙ্গ এখন ঋণগ্রস্ত কারণ সে তাকে চার তুলে ধরেছিলেন যে এই ধরনের ঋণে ঋণগ্রস্ত সত্যিকার ঋণগ্রস্ত হতে হবে আর একটা বিষয় যেটা হলো যে হ্যাঁ সামাজিক দায়িত্বশীল হিসেবে তিনি আরেক ভাইকে মুক্ত করার জন্য তিনি ঋণের জিম্মা নিয়েছেন তার সামর্থ্য থাকলে তিনি দিতে পারলে তো ভালো কথা তার সম্পত্তি ভালো কথাগর থেকে পূরণ করার জন্য জিম্মদারি নেবেন আচ্ছা এরপরে বলা হলো যে মানে করছে তারপরে অফিস সাবির এই যে খাদটা একটু ধন্যবাদ जेह चलमान थे जेहर क्यों व्यवहार निर्वाह खादा जाए ओलम उल्लेख कर जकत हज के যেটা মতের কোন দরকারই নাই বিষয়টা হচ্ছে এখানে আমাদের কি কোনো জিহাদ নাই হ্যাঁ হ্যাঁ মত দিয়েছেন যে ফি সবির আরো ব্যাপক করেছেন কিন্তু মূলত এই আয়াতটি নাজিল হয়েছে যে প্রেক্ষাপটে সেটা ছিল একমাত্র মূলত জেহাদের ময়দা একটা বিষয়টা স্পষ্ট করা দরকারী পরি জিহাদের শাব্দিক অর্থে চেষ্টা চালানো এই শাব্দিক অর্থে হজকে জিহাদ বলা হয়েছে মসজিদে বসে থাকাকে জিহাদ বলা হয়েছে ঠান্ডায় উজু করা কে জিহাদ বলা হয়েছে যুদ্ধের মাঠে যখন অন্য ইসলামী রাষ্ট্র আক্রমণকারী বা শত্রু দেশের সাথে যে যুদ্ধ হয় এটা সকল জায়গায় আমরা পাবো কেতাল উল আদ কেতাল ধর্মের জন্য জেহাদ করি আমরা এক বাক্যে বলতে পারি জেহাদটা ব্যাপক অর্থবোধক শব্দ আমি যদি বলি যে যুদ্ধের মাঠে কাফের মুশ্রেকদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই উত্তম জিহাদ কিন্তু তারপরে অন্তরের বিরুদ্ধে এখানে যেহেতু জিহাদার তো প্রচেষ্টা যদি আমরা কেতালকে এখানে নিয়ে আসতে চাই তাহলে জিহাদের সর্ব উচ্চ স্তর কেতাল যেমন মনে করেন সালাত মানে দোয়া এখন যদি কেউ যে দোয়া কে পারিভাষিক ভাবে ব্যবহার করে তাহলে কতগুলো সমস্যা হবে একটা হলো একটু দোয়া করে বলবে আমার সালাদ আদায় হয়ে গেছে অথবা আল্লা পথে দাওয়াতে বেরিয়েছি কাজে আমরা এটা জেহাদ করছি কাজে টাকা আমরা নিয়ে নিতে পারবো অথবা আমরা দিনের বিরুদ্ধে আমি এই ধরনের মানসিকতা এই জন্য আমরা চলে না যাই অর্থাৎ সময়ের প্রেক্ষিতে আপনার দাওয়াত আল্লাহ যদি ফান্ড কালেকশন করা যায় এটা এটা বলেছেন এটাকে ব্যাপক করা যায় কিন্তু যখন আল জিহাদ দাওয়াতি কা এই ক্ষেত্রে যে আর্থিক খরচটা হয়েছে এটা ফি সাবিল্লা ক্ষেত্রে হয়েছে যেমন খুব রাজাকে পাঠিয়ে দিলেন এই ক্ষেত্রে যে খরচটা হয়েছে আমরা এতটুকু নিয়ে আসতে পারি যে সরে যেটা দাওয়াতি কার্যক্রম দাওয়া ইহ এটা যখন হবে তখন আমরা এখানে নিয়ে আসতে পারি যেমন নিয়ে আসছেন আর যুদ্ধের জন্য আল্লাহ যে শর্ত গুলো দিয়েছেন যেমন রাষ্ট্রপ্রধানের অস্তিত্ব সশস্ত্র শত্রুদের লক্ষ্য এটা কোন ব্যক্তি বা একটা গোষ্ঠী তৈরি করে জিহাদকে অপব্যবহার করে যেমন আজকে জিহাদকে জঙ্গি নামে করা হচ্ছে জিহাদ শব্দটি শুনলেই অনেকে আতঙ্ক করে আতঙ্ক করে এই ক্ষেত্রে একটা প্রসঙ্গ আসছে যারা ইসলামী ব্যক্তিত্ব যারা ইসলামী প্রতিষ্ঠান পরিচালনা করে তাদেরকে মানুষ বিভিন্ন ইসলাম সময় হলো একটা বিরতির আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসবো ইনশা এই আলোচনায় আপনারা কেউ দূরে যাবেন না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 हुआ के राग बेनी। महन आशून, कुरान दिये जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगेल शेख बदरुद्दान रास्ता छेड़े। मुख फिर चलते जीवन बामिन हार हक आदाय आल्ला शांति खुजते इलामे अपराधे शि প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় আপনার উপর যেমন ফরজ সালী সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে সুপ্রিয় দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে যেটা আমরা বলছিলাম জাকাতদের হাত সময়ের মধ্যে একটা হলো যদি আমরা ফি সাবিল্লাকে সাধারণ দৃষ্টিতে দেখি তাহলে যতটি কাজ ফি সাবিল্লার অন্তর্ভুক্ত হবে সেগুলি উদ্দেশ্য হতে পারে কিন্তু যখন জিহাদ ফি সাবিল্লা বলবো তখন জিহাদের পূর্ণ শর্ত যদি না পাওয়া যায় তাহলে যাকে তাকে জিহাদি বলাও যাবে না এবং এই পরিভাষা যথ ব্যবহার করা যাবে না আর যেমনটা শেখ মুজফর বলছিলেন যে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দানটা করতে পারছে না কারণ সেখানে অর্থ দিলে একটা রসিদ বই দিবে সেটা তাদের কাছে সংরক্ষিত থাকবে এই ভয়ে অর্থ দিতে পারছে না আবার রশিদ বই যদি নাও দেয় দেখা যাচ্ছে জিজ্ঞেস করবে কোথা থেকে আসছে অর্থটা কে দিয়েছে তখন তার যদি রেকর্ড থাকে তখন এই ব্যক্তিকে দায়ী করা হচ্ছে সেরেফ মানে আল্লাহর পথে মানুষ যে সহযোগিতা করবে ইসলামী কার্যক্রমকে সচল করার জন্য যে এগিয়ে আসবে এই পথে বর্তমানে কিছু এক্সিডেন্টের এক পেসে পাশ্চাত্যপন্থী এক মিডিয়া এটাকে গুলিয়ে আর মূলত যে জিনিসটা হয়েছে যে এইটাকে অনেক বড় তাল করে ওলামায়ের উপরে কলঙ্ক চাপানোর চেষ্টা হয়েছে এটাকে মিথ্যা মানে যারা আমরা বাস্তবতাই দেখি যারা জঙ্গি বলতে যাদের বোঝানো হয় অর্থাৎ ইসলামের নাম ব্যবহার করে যারা সশস্ত্র সমাজতান্ত্রিক জঙ্গির কারণে কোন মূলধার কোন সমাজতান্ত্রিক ব্যক্তিকে দায়ী করা হয় না জঙ্গিও বলা হয় জঙ্গি বলা বলা হয় কিন্তু সর্বহারা সব ঘুরে ফেরার কোন অসুবিধা নেই এবং এদের কারণে সর্বহারা বোমা এই কারণে যারা নেতা দাবি রাজনৈতিক সরকারের রেকর্ডে আছে বিশ্বের যে কোনো দেশে জঙ্গি অপরাধে ধরা হয়েছে অথবা রেকর্ডে আছে বিচারের শাস্তি হয়েছে বা বিচারাধীন আছে রকম যদি একশোটা কেস ভিতরে আপনি খোঁজেন পাঁচজন আলেম পাবেন এরা সবাই যুবক এলে যদি বলি স্যার কোন মাদ্রাসা দুই ধারা কমে আলিয়া দুইটা ধারা মাদ্রাসা বাংলা ভাষাভাষীদের অধীনে যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসা জঙ্গিবাদের পশ্রয় দিচ্ছে একটি মাদ্রাসার নামে এবং এদের পড়াশুনো সবই দেখছে মিথ্যা অপপ্রচারের এখন কিছু এবং নির্মম অপপ্রচারের শিকার কিন্তু ইসলামিক শিক্ষা ব্যবস্থা আজকে গোটা শিক্ষা ব্যবস্থা হুমকির বিশ্ব মিডিয়ার কথা শেখ যেটা বললেন সেটা হলো ও কত মানুষকে হত্যা করেছে তাদের ব্যাপার কথা নেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে আগে তো কয়েকদিন আগে নর যে একজন যুবক ইসলাম ঠেকানোর জন্য ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছে ইসলাম কল্যাণের বার্তা নিয়ে এসেছে ইসলাম মানবতার বার্তা নিয়েছে ইসলাম সাম্যের বার্তা নিয়ে এসেছে ইসলাম সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে ইসলাম কখনো এই খাতে অর্থ ব্যয় করার জন্য কোনো মুসলিম হিসেবে কোন মুসলিম ভাইয়ের উচিত নয় সেখান থেকে থাকা তথাকথিত ইসলাম বিরোধীদের প্রচার অপপ্রচারের কারণে বরং এই ক্ষেত্রে অর্থ ব্যয় করে ইসলামকে শাব্দিক অর্থ হলো রাস্তার সন্তান রাস্তার লোক অর্থাৎ মূলত এখানে বোঝানো হয়েছে মুসাফির যখন শরীয়তের পরিবাসায় যেটাকে সফর বলা হয় এরকম সফরে যখন তিনি থাকবেন তখন তিনি ধনী হওয়া সত্ত্বেও অর্থাৎ তার বাড়িতে তিনি ধনী এরকম যদিও হন তথাপি তিনি সফর অবস্থাতে জাকাত গ্রহণ করতে পারবেন জাকাত গ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে মুসাফিরকে যদি তিনি ধনীও হন তার বাড়িতে এটা শুধুমাত্র প্রয়োজনের খাতিরে এটা এমন না যে তাহলে আমি সফরে গিয়ে পেশা হিসাবে জাকাত সংগ্রহ করার চেষ্টা করবো অবশ্যই প্রবণতা না এবং কেউ করেও অনে আশা করি জাকাত গ্রহণ করার এই খাতগুলোর আলোচনার পাশাপাশি মনে করি আরেকটা বিষয় বলা দরকার কিছু লোক আছে যাদেরকে জাকাত দেওয়া জাহেজ নাই আমি এই বিষয়টাকে চাচ্ছি সবার জন্য এটা হলো যে মুসাফের তিনি রাহা খরচ শেষ হয়ে গেছে তার খাবার দাবার উপায় নাই এ অবস্থায় তিনি যদি ধনীয় হয়ে থাকেন তাহলে তিনি এই পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থ তারই প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট এই পরিমাণ অর্থ তিনি জাকাত ফান্ড থেকে নিয়ে মেটাতে পারেন এরকম বিপদগ্রস্ত হন আসলে ইসলাম ইসলাম এত বেশি মানুষমুখী যে এক দেশের একজন বড় মানুষ বিদেশে গেলে অসহায় হয়ে যান এই অসহায় অবস্থায় তার পকেটের টাকাটা ফুরিয়ে গেছে বা হারিয়ে গেছে তার মানে তার মতো অসহায় আর কেউ নেই ক্ষেত্রে এই প্রয়োজনটা বেড়াতে পারবে ধন্যবাদ আমাদের দেশে একটু মানে অন্য সাইডে চলে গেছে সেটা হলো দরিদ্র মানুষ তারা সময়ে সময়ে বিভিন্ন মসজিদে যায় তাদেরকে আমরা মুসাফির বলে এবং এই অর্থ থেকে সেটা দিয়ে থাকি মানে জাকাতের অংশ তাকে দিয়ে থাকি কিন্তু ইসলাম এই সেই সেই নয় এটা এটা প্রফেশনাল মানে অন্য কিছু খাতকে যেমন একটু উল্টে দেওয়া হয়েছে এই খাতটাও আমরা বুঝেছি এটা যারা দরিদ্রতার কারণে বিভিন্ন সময় মসজিদে মসজিদে ঘুরে বেড়াই এরা হলো প্রকৃত মুসাফির তারা দরিদ্র মানুষ অসহায় মানুষ এই ক্ষেত্রে তাকে যদি এটা বলেন যে আপনার সমাজে গিয়ে আপনি যান আর ওই সমাজের মানুষ তাদেরও খুঁজ নেওয়া দরকার যে আমাদের এই গরিব মানুষটা গেল কোথায় তাদের গেল কোথায় তাহলে সমাজের মানুষ দেখেন একটা সমাজে কিন্তু একশো জন আমাদের দর্শকরা ভুল না বুঝেন একজন মানুষ চাইতে আসছে তাকে অত ভিক্ষাবৃত্তি করছে অথ বলছে আমি অসহায় আমরা যদি মনে মতমায়ন হয় আন্তরিক যে না হয়তো অসহায় দেব আল্লাহ যেখানে বলছেন যে দান করার পরে একটু কষ্ট দিয়ে দিলা তাহলে বেটার হলো যে তার সাথে ভালো ব্যবহার করে বলো যে আমি দিতে পারছি বলেছেন তিন ব্যক্তি আছেন নাম যে ব্যক্তি দিল দিয়ে আমার খোটাতে খোটাতে আরকি ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ শেখ মুজাফর বিনসিং ধন্যবাদ শেখ আহমদুল্লাহ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা সুন্দর আলোচনা করেছেন আমাদের এ পর্বের আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল জাকাত মেয়ের খাত হল শরীয়ত নির্ধারিত আল্লাহ বচেন তিলকে ফারিজোতাম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ এই খাতগুলিতেই কেবল জাকাত দিতে হবে এবং জাকাতের আরও খুটি বিষয়গুলি আছে সেগুলি আমাদেরকে একটু আলেমদের কাছ থেকে জিজ্ঞাসার মাধ্যমে জেনে নিয়ে যেন আমরা জাকাতটাকে নিখুঁত পাবে দিতে পারি আমরা উৎসাহিত হই জাকাতটা দিই তাহলে জাকাতের মাধ্যমে দরিদ্রতা উঠে যাবে সমাজে এক প্রকার শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে আশা করি আমরা এই বিষয়গুলি হৃদয়ঙ্গম করেছি আমরা এগুলি বাস্তবায়নের চেষ্টা করব। করবো আল্লাহরবুল্লা আলমিন আপনাদের আমাদের সকলকে দান করুন এই কামনায় সকলের কল্যাণ কামনা করে বিদায় আরো করছি ওবার डर अब्दुल्ला जहांगीर अब्दुल्ला खान मदन मुफ्ती कहम्मद इब्राहिम जहांगीर आलम जीवन बात ज्ञान गर्भ आलोचनार मंच आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी